আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আকাশ মন্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারি তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান هو الاول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم تني ادي تني انت تني بكت وتني غبت و هو الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش বসু তিনি ছয় দিবসী আকাশ মন্দির ও পৃথিবীর সৃষ্টি করিয়াছেন অথপর, प्रवेश कर संगे आरो আকাশ মন্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারি এবং আল্লাহরি দিকে সমস্ত বিষয় প্রত্যাবর্তিত হইবে তিনি এ রাত্রিকে প্রবেশ করান দিবসে এবং দিবসকে প্রবেশ করান রাত্রিতে এবং তিনি অন্তর্যামে তোমরা আল্লাহ ও তা রসুলের প্রতি ইমান আনো এবং আল্লাহ তোমাদেরকে যাহা কিছুর উত্তরাধিকারী করিয়াছেন তা হইতে ব্যয় করো। তোমাদের মধ্যে যাহারা ইমান আনে ও ব্যয় করে তাহাদের জন্য আছে মহা পুরস্কার तुम्हारे की हईल तुम्हा जो तुम्हारा तुम्हा आल्ला इमान आनना अथच रसूल तुम्हारे तुम्हारे प्रतिपालक इमान आनी आहवान कर आल्ला तुम्हारे निकट हईते अंगीकार ग्रहण करिया तुम्हरा विश्वास हो তিনি তাহার বান্দার প্রতি স্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদেরকে অন্ধকার হইতে আলোকে আনিবার জন্য তোমাদের প্রতি করুনা তুমরা আল্লাহর পথে কেন ব্যয় করিবে না আকাশ মন্দিরীয় পৃথিবীর মালিকানা তো আল্লাহরই तुम्हारे मध्य जहाँ मक्का विजय पूर्वे व्यय करुद्ध करा परवर्तरा समान नये मर्यादाय श्रेष्ठ उभर अपेक्षा जहां परवर्तीकाले व्यय कर और युद्ध कर तब आल्ला उभयर कल्याण प्रतिश्रुति दियां तुमरा जा करो आल्लाह सविशेष अवहित কি আছে যে আল্লাহকে দিবে উত্তম ঋণ তাহলে তিনি বহুগুণে ইহাকে বৃদ্ধি করিবেন তাহার জন্য এবং তাহার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার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 সেদিন তুমি দেখিবে মুমিন মুারীগণকে তাহাদের সমুক ভাগে ও দক্ষিণ পাশে তাহাদের জ্যোতি ছুটিতে থাকবে বলা হইবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তোমরা স্থায়ী হইবে ইহাই মহা সাফল্য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 সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদেরকে বলিবে তোমরা আমাদের জন্য একটু থামো যাহাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করিতে পারি বলা হইবে তোমরা তোমাদের পিছনে ফিরিয়া যাও शिमु মুনাফিকরা মুমিনদেরকে ডাকিয়া জিজ্ঞাসা করিবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না हाँ तुम्हारा विपदग्रस्त कर प्रतीक्षा कर महाच्छन्न कर आल्ला हुकुम हसिल और महा प्रतारक तुम प्रतारित कर आल्ला सम्पर् فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنْكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوْهُ مَأْوَاكُمُ النَّارُ هِيَ مَوْلَاكُمْ وَبِئْسَ الْمَصِيرِ آج تمہا در نکاٹھوئتے کنو موقتی پانو گرهن کرا ہوئی بنا ایبوان جہارا کفری کریا چلو تہا در نکاٹھوئتے اونا آئی ইয়ে তোমাদের যজ্ঞ পতন নিকৃষ্ট এই পরিণাম আলমিয়া নীলিল যার ইমান তাহাদের হৃদয় ভক্তি বিগলিত হইবার সময় কি আসে নাই আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হইয়াছে তাহাতে এবং পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের মতো জানা উহারা না হয় বহুকাল অতিক্রান্ত হইয়া গেলে যাহাদের অন্তকরণ কঠিন হইয়া পড়িয়াছিল উহাদের অধিকাংশই সত্য ত্যাগে জানিয়া রাখো আল্লাহ ধরিত্রীকে উহার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন আমি দর্শনগুলি তোমাদের জন্য বিশদ ব্যক্ত করিয়াছি যাহাতে তোমরা বুঝিতে পারো দানশীল পুরুষগণ ও দানশীল নারীগণ এবং যাহারা আল্লাহকে উত্তম বৃন্দান করে তাহাদেরকে দেওয়া হইবে বহুগুণ বেশি এবং তাহাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার হুম আজ রুহুম অনুহুম ইমান তাহারাই তাহাদের প্রতিপালকের নিকট সিদ্দিক ও শহীদ তাহাদের জন্য রহিয়াছে তাহাদের প্রাপ্য পুরস্কার ও জ্যোতি এবং যারা কুফরি করিয়াছে ও আমার নিদর্শন অস্বীকার করিয়াছে ঘরে যাহ মে রিবাসী মূ অন্য বৈন কুম খু ফিল হু মুসফর ও ফিল আগুন শীত তুমি মিনালি তোমরা জানিয়া রাখো পার্থিব জীবন্ত ক্রিয়া কৌতুক জাঁকজমক পারস্পরিক শ্লাঘা ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয় উহার উপমা বৃষ্টি য ধ্বারা উৎপন্ন শস্য সম্বার কিশোরদেরকে চমকৃত করে অতঃপর উহা শুকাইয়া যায় ফলে তুমি উহা পিত বর্ণ দেখিতে পাও অবশেষে উহা ঘরকুটায় পরিণত হয় পরকালে রে কঠিন তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে যাহা প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মতো যা প্রস্তুত করা হয়েছে তাহাদের জন্য যারা আল্লাহ ও তাহার অনুগ্রহ যার কি দান করেন আল্লাহ মহা অনুগ্রহশীল পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি উহ সংগঠিত করিবার পূর্বেই উহা লিপিবদ্ধ থাকে আল্লা পক্ষে ইহা খুবই সহজ ইহা এই জন্য যে তোমরা যাহা হারাইয়াছ তাহাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যাহা তিনি তোমাদেরকে দিয়াছেন তাহার জন্য হর্ষৎফুল্ল না পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদেরকে যারা কার্পুণ্য করে ও মানুষকে কার্পুণ্যের নির্দেশ দেয় এবং যে মুখ ফিরাইয়া সে জানিয়ে রাখু আল্লাহ তো অভাব মুক্ত প্রশংসার হকদুলনিল জল নল فِيهِ দি দ ফিহিব সু فِيهِ আমিওলিন ফিহিব সু শিদো আমিওলিন শিওলিয়ম্লাহু মৈ সু হু অহু निश्चयगज के प्रेरण कर स्पष्ट प्रमाणस न्यायन जहाँ मानसिचार प्रतिष्ठा करौहिया जहाँ से रही से प्रचंड शक्ति और रही मानुषर बहुविध कल्याण इज्जन जल्लाह प्रकाश करिया के प्रत्यक्ष ना कर তাহা ও তাহার রাসুলগণ কে সাহায্য করে অবশ্যই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী আমি নুহ এবং ইব্রাহিমকে রাসুল রূপে প্রেরণ করিয়াছিলাম এবং আমি তাহাদের বংশধর্গণের জন্য স্থির করিয়াছিলাম নবুয় ও কিতাব কিন্তু উহাদের অল্পই সৎপথ অবলম্বন করিয়াছিল এবং অধিকাংশই ছিল সত্য ত্যাগী ثُمَّ কবফই না আল আসারিহিং বেরুসুল না ও কফনি আই না وَآتَيْنَاهُمُ الْإِنْجِيلَ وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ ফ্লীন মনু মিনহুম আজ রহম ও কোম মিন হুম ফ আমি তাহাদের পশ্চাতে অনুগামী করিয়াছিলাম আমার রাসুলগণকে এবং অনুগামী করিয়াছিলাম তনয় ইসাকে আর তাহাকে দিয়াছিলাম ইঞ্জিল এবং তাহার অনুসারীদের অন্তরে দিয়াছিলাম করুণা ও দয়া আর সন্ন্যাসবাদ ইহা তো উহারা নিজরেই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করিয়াছিল আমি উহাদেরকে ইহার বিধান দেই নাই অথচ ইয়াও উহারা যথাযথভাবে পালন করে নাই উহাদের মধ্যে যাহারা ইমাহান আনিয়াছিল وهادر كأمي دياتي لنبروشكار وهادر اوديكا هم شو يشوته يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم হে মোমিনগণ আল্লাহকে ভয় করো। এবং তাহার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি তাঁহার অনুগ্রহে তোমাদেরকে দিবেন দ্বিগুণ পুরস্কার এবং তিনি তোমাদেরকে দিবেন আলো যাহার সাহায্যে তোমরা চলিবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করিবেন আল্লাহ ক্ষমাসীন পরম দয়ালু লিআল কি ওল ফ্লিয় দিল্লা ফ্লব দিল উঠি ময় শ ইয়া এই জন্য যে কিতাবীগণ যেন জানিতে পারে আল্লাহর সামান্যতম অনুগ্রহের উপরও উহাদের কোনো অধিকার নাই অনুগ্রহ আল্লাহরই ইতিহারে যাহাকে ইচ্ছা তাহাকে তিনি তাহা দান করেন আল্লাহ মহা অনুগ্রহশীল